الحمد لله رب العالمين والصلاة والسلام على الشاف الأنبياء والسيد المرسلين نبينا محمد وعلى أهله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين الحمد لله أمرا أسكي سورة عمراني 4 شخص ينام رأيتك شروع به قل هي نبي أبني بولي ديني بار يا أهل الكتاب هي كتاب والارا كتاب والارا كي ইহুদি এবং নাস তাল তাদেরকে কিতাব আছে আর তাদের অন্যান্য শহরে মূর্তি পূজক ছিল তারা হচ্ছে মুশরেকিন তারা কিতাব আলা না তাদের কাছে আল্লাহর কোনো কিতাব নেই তারা মূর্তি পূজায় ব্যস্ত ছিল এই লোকগুলা ইহুদিন আসারা মূর্তি পূজক হিসাবে পরিচিত নয় আরব দেশের তিন ধরনের লোক মূলত একটা হল ইহুদি সম্প্রদা সম্প্রদায় সম্প্রদায় আর বাকিটা হল পৌঁছি পূজার আলমিন আহলে কিতাবকে অতিরিক্ত মর্যাদা দিয়ে সম্মান করে তাদেরকে ডাকলেন হে আহল কিতাব হে কিতাব আলারাহ কারণ তাদের কাছে দুটো কিতাব আছে একটা হচ্ছে তাও রহ আর একটা হচ্ছে ইজিল দুইটার মধ্যেই হক চেনার মতো বোঝার মতো আল্লাহর পক্ষ থেকে কথা লেখা আছে পরবর্তী নবী তার নাম কি হবে ওই সময় লক্ষণগুলো কি কি থাকবে তাদের কাছে দিবা লোকের সুস্পষ্ট ছিল তারা কোন রকমই কনফিউজ হওয়ার কথা নয় যেভাবে আব্দুল মাসিহ পরিষ্কার বুঝে ফেলেছে যে কোন ইহুদি এবং খ্রিস্ট সম্প্রদায়ের কেউ এই নবী সম্পর্কে জানতে চায় পড়তে চায় কিছু পড়লেই কিছু জানলেই সে বুঝতে পারে তিনি হচ্ছেন হক নবী তাদেরকে দেখে আল্লা তালা বলছেন তোমরা কি বলা হলে শোনো তা আলাউ ইনাইন বাইনা হে আহলে কিতাব তোমরা আসো একটি কথার দিকে কালিমা মানি শব্দ কালিমা মানি কথা কালিমা মানি বাক্য হয় আসো তোমরা সবাই একটি কথার দিকে বাইনে না অবাইনা কুম আমাদের এবং তোমাদের মধ্যে কথাটা এক হয়ে যেতে পারে আমরা একমত হতে পারি সেটা কি আল্লাহ না যে আল্লাহ ছাড়া আর কাউর আমরা ইবাদত করব না আর আল্লাহ ছাড়া কারো সাথে আমরা সেরেক করব না এই কথা চলো একমত হয়ে যায় তাদের দিনের মধ্যে তহিদের অনেক কথা আছে তাওরাত এবং ইঞ্জিলে তারা জানে যে আল্লাহ ছাড়া কোনো মাবুধর আর কেউ নেই ঈশা আলাহা শিখিয়েছেন যেভাবে অন্য কোন কালিমা ছিল না লাহ ইহা এটা মূল কালিমা বাকি যে জমানায় যে রসুল ছিলেন সেই রসুলের নাম শাহাদার অংশ হয়েছে মোহাম্মদ রসুল অথবা ঈশা অথবা মূসা আলাহিসাম তাদের নাম সেখানে যোগ হয়েছে কিন্তু সেটা তো হলো অতিরিক্ত সেটা চেঞ্জ হয় এর মধ্যে কোন পরিবর্তন আছে নাই তা আমরা ওই কথায় একমত হয়ে যাই হে কিতাব আপনি বলে দেন হে কিতাব আসো একটি বাক্যে আমরা একমত হয়ে যাই যে আল্লাহ ছাড়া মাবুদ নাই আর তার সঙ্গে আমরা কাউকে আর বাবা আর আমরা একে অপরকে আল্লাহ ছাড়া কখনো রব হিসাবে কবুল করি না রবের জায়গায় কাউকে আর বসাই না রব একজন তিনি হচ্ছেন আল্লাহ ফকুল সাদুবিআ মুসলিমুন। তারা যদি এই কথা থেকে ফেরে ফিরে চলে যায় এই কথা থেকে মুখ ফিরিয়ে নেয় তাহলে আপনি বলে দেন তোমরা সাক্ষী থাকো আহলে কিতাবের লোকেরা যে আমরা মুসলিম আল্লাহ তালার কাছে আত্মসমর্পণ করলাম আমরা আমরা আল্লাহকে আল্লাহর এই কথা কি মেনে নিলাম তোমরা মানলে না সেটা তোমাদের বিষয় আমরা যে মেনে নিয়েছি এই কথা তোমরা শুনছ এই কথা তোমরা সাক্ষী থাকো إذن أكبر Congressman describing understand this book 過 well there is an moca And the One and the One and the millennium of the son of Nehutsla and thoseÉ Peris Celebr God just said to this book ethics includelami the both the Ud gel your help will come out and your July and your grand vast Court এলান করে দেওয়া হচ্ছে আল্লাহর পক্ষ থেকে যে আসো সবাই একটি বিষয় একমত হই যে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এই কথাটা কত দ্রুব সত্য আর কোনো মখলুক আল্লাহর মাহবুদ হতে পারে না আজকে দুপুরে একটা ছেলে বলিভিয়ার ইসলাম কবুল করে দেখছেন তো মনে আছে অনেকে ছিলেন সে অনেকটা লম্বা কাহিনী ছিল সে বলল যে আমি যখন বিভিন্ন ক্রাইম ট্রাইম এগুলা মধ্যে বিজি হয়ে পড়লাম এবং মাঝে মাঝে চিন্তা কর আমি কি করছি এগুলো কিভাবে বেরিয়ে আসতে পারি কিন্তু কোন রাস্তা খুঁজে পাই না শান্তিও পাই না, কিন্তু এগুলো ছাড়তেও পারি না। তখন আমার মাইন্ডে আসলো যে আমার পিতা মাতা তো তারা খ্রিস্ট ধর্মের অনুসারে দেখি না সেখানে কিছু পাওয়া যায় কি না চার্চে গেলাম সাত আট মাস ইতিমধ্যে দুই একজন মুসলমানের সঙ্গে তারা কথাবার্তা হয়েছে তারা আল্লাহ তালার কথা তাকে কিছু বলেছে আলোচনা করেছে সেখানে ঢুকলাম ঢুকে দেখি খালি ঈসা আলাহিসামের কথা খালি ঈসা আলাহিসের কথা তিনি সব করেন তিনি সব করেন আমি চিন্তা করলাম ঈশা কেমনে মাহবুদ হয় মাহবুদ এর কথা তো একটু বলেন না। গড। আমার কাছে মনে হলো সে বলে আমার কাছে মনে হলো সবাই ঈশার কথা বলতেছে কিন্তু আমি একমত হতে পারছি না আমি ভিন্ন থেকে গেলাম আমার কাছে মনে হয়েছে দে আর মিসিং তখন এই তার বন্ধুর সঙ্গে আলোচনা করতে করতে বন্ধু তাকে খবর দিয়ে দিল খালেদিয়া সিন ইউসুফ এস্টাস জাকির নায়ক তাদের প্রোগ্রাম দেখার জন্য দেখা শুরু করে দিলাম দেখতে দেখতে দেখি যে আমি হক আবিষ্কার করে ফেলেছি মাবুদ নাই এটা মানুষের ফেতর মধ্যে আল্লাহ ঢুকিয়ে দিয়েছেন কমন সেন্স কিন্তু আফসুস বনিয় আদম এমন কমন সেন্স কে মিস করে কেউ নিজের হাতে গড়া মাবুদ বানিয়ে তারপরে তার পূজা করে কেউ যে শিখাতে এসেছে আল্লাহ সার কোন মাহুদ নাই তাকে মবুদ বানিয়ে বলছে না আপনি তারা পাওয়ার জন্য চাওয়ার জন্য আল্লাহকে বাদ দিয়ে খাঁদার দরবার এলা যে আপনি দিবেন দুনিয়ার মানুষ কিভাবে লাহ থেকে দূরে চলে গেল কত ইলাহ বানিয়ে নিল মানুষের ফিতরত মানুষের মধ্যে আল্লাহ গেথে দিয়েছেন শুধু সেটাকে জাগরুক করার জন্য কনফার্ম করার জন্য রিমাইন্ডার দেওয়ার জন্য আল্লাহ তালা নবিরাসুলকে পাঠিয়েছেন এবং দিনের খুটি নাটি সবকিছু বুঝিয়ে দেওয়ার জন্য কিন্তু অরিজিনালি আল্লাহ তালা ছাড়া অন্য কাউকে মা বুদ্ধ হিসাবে গ্রহণ করা এটা কমন সেন্সে ধরে না এরপরে চলে গেল আল্লাহ অনেক আয়াতে এই কথা বলেছেন যেমন অনেক আয়াতে তিনি বলেছেন ওমসালি হেন আপনার আগে আমি যত নাবি রাসুল পাঠিয়েছি তাদের সবাইকে আমি ওহি করে বলে দিয়েছি যে এই কথা বলেন আমার কথা বলে দিন আমি আল্লাহ বলছি যে আমি ছাড়া আর কোনো মাহবুদ নাই আমার এই করো অন্য আয়তা আল্লাহ তালা বলেছেন যে আমি প্রত্যেকটি জাতির মধ্যে প্রত্যেকটি গোষ্ঠীর মধ্যে পাঠিয়েছি আগের জামানায় প্রত্যেকটি যুগে জেনারেশনের মধ্যে রসুল পাঠানো হতো আর সবাইকে বলে দিয়েছি আল্লাহর ইবাদত করো এবং তাগুদকে অস্বীকার করো এই তো গেল এরপর আল্লাহ তালা আরো বলে দিলেন যে তোমরা একে অপরকে প্রভুর জায়গায় বসিও না আল্লাহ সালা মানুষ কেমনে একে অপরকে প্রভু বানায় মাহবুদের জায়গায় বসিয়ে দেয় সেটা কি হয় যেমন এমনি জোরাইজ রাহমতুল্লাহ আলাই বলেন তা সিরে ইয়ানি ইতি আদনা বা আদান একে অপরের কথা শুনে আল্লাহর গুনা করার জন্য যে গডফাদার আছে কমান্ডার আছে লিডার আছে সে বলে এই গুনার কাজ করে ফেলে সে বলে ওটা গুম করে আসো গুম করে দেয় সে বলে ওটাকে হত্যা করা হত্যা করে ফেলে এই লোক তার মাহবুদ বানিয়েছে তার লিডারকে তার গডফাদার কে এভাবে করে বিভিন্ন মাখলুককে যে তরিকায় কেউ কবরকে কেউ কোন তথাকথিত আল্লাহ বানিয়ে তার আদি এমনি হাত এম রাজি আল্লাহ আমি একজন সাহাবি তিনি ছিলেন কবিলা তাই থেকে আর তী হচ্ছে হাত তাই বলেন যে আপনারা এই হাত তাই তয় তাই কবিলার অন্তর্ভুক্ত ছিলেন হাতে তাই খুব দানবীর ছিলেন তিনি ইন্তিকাল করেছেন নবী করিম সাল্লা রেসালকের আগেই তার ছেলে হচ্ছেন আদি রাজি আল্লাহ আনহু তিনি ইসলাম কবুল করে ফেলেছেন তিনি নাসারা ছিলেন খ্রিস্টান ছিলেন ওই তৈ এলাকার লোকেরা অনেকেই খ্রিস্ট খ্রিস্ট ধর্ম কবুল করে ফেলেছিল তো তিনি যেভাবে হোক ইসলাম ধর্মের সংস্পর্শে এসে জানতে পেরে তিনি ইসলাম কবুল করে ফেললেন তারপরে তিনি করামশিফ পড়েন তালাবাদ করেন যে আমরা কেউ একে অপরের কে মিসাবে গ্রহণ করব না এই কথা আমরা এগ্রি করি তো খ্রিস্টানরা তো তাদের পাদ্রিদেরকে মাবুদ হিসাবে তো গ্রহণ করে না পাদরির জাগাই রাখে যদিও তারা ঈশা আল্লাহ ইসলামের এবাদত করে কিন্তু পাদরিদেরকে আর বাবান যেটা আল্লাহ তালা বলেছেন এরকম তো করে না তখন তিনি বললেন তাদের এবাদত করে না তাদের পূজা করে না এটা ঠিকই বলেছ কিন্তু তারা যখন বলে এই কিতাব বিরোধী কথা হালালকে হারাম বানিয়ে দেয় হারামকে হালাল বানিয়ে দেয় হক কে বাতিল করে দেয় বাতিল কে হক করে দেয় এগুলো যখন তারা ফয়সলা দেয় বাকিরা মানে সেটা বলে হ্যাঁ তা মানে অবশ্য রবের আসনে বসিয়ে দেয় মুসলিম কৌম যখন তাদের বিচার আচারে আল্লাহর কোরআন নবীর শরীয়ত অনুযায়ী ফায়সলা করে না অন্য কোন মখলুকের ফর্মুলা অনুযায়ী ফয়সালা করে বিচার আকার আচার কোট কাছারি চালায় তখন কাকে মাবুদের আসনে বসায় মাবুদের আসনে বসিয়ে ফেলল সে বিচারপতি গিয়ে করে। আর কোটে এসে বিচার করে কার আইন অনুযায়ী মখলুকের আইন অনুযায়ী গাইরুল্লাহর আইন অনুযায়ী তাহলে মসজিদে তার রব হচ্ছেন আল্লাহ আর কোটে আসলে তার রবকে আরেকজন দেখলেন তাহলে এই যে আরবাব এটা শুধু খ্রিস্ট ধর্মের মধ্যে নয় অথবা ইহুদি ধর্মে নয় এটা মুসলমান কমের মধ্যে ঢুকে গিয়েছে এবং ব্যাপক ভাবে ঢুকেছে যাই হোক এরপরে জেনে শুনে তারা কি করল যখন হককে প্রত্যাখ্যান করল তখন আল্লাহ তালা বলেন ফাইন তাওয়াল্লাও এরা জেনে বুঝে যদি হককে প্রত্যাখ্যান করে মুখ ফিরিয়ে নেয় তাহলে আপনি বলে দেন এবার ফকুলু বলে দেন হে মুসলমান তোমরা বলো তোমরা সাক্ষী থাকো প্রমাণিত হয়ে গেল হক আর বাতিল কোনটা আমরা হক আমরা মুসলিম হয়ে গেলাম এই কথা সাক্ষী তোমরা থাকো কে আমাদের দিন ফাইসলা হবে এই প্রসঙ্গে ইমাম এমনি কাহির রহমতুল আলী বলেন যে শহীদ বোখারিতে আরেকটি ঘটনা এসেছে সেটা হচ্ছে যে আবু সুফিয়ান যখন সিরিয়া অঞ্চলে গেল ব্যবসা বাণিজ্য উপলক্ষে তখন অলরেডি মোহাম্মদ সাল্লা সাল্লামের খোঁজখবর হয়ে গেছে এবং আবু সুফিয়ান তখন কাফেরদের অন্যতম নেতার আসনে আছেন তিনি গেলেন সিরিয়াতে বাণিজ্য বহর নিয়ে সহি লম্বা হাদির ওই সময় নবী করিম সাল্লাহ আলাইস্লাম কি করলেন ওনার চিঠি পাঠালেন হেরাকালের কাছে রোমান বাদশাহ যারা হিরাকলে বলে আরবি বলে হেরাকাল তিনি তার কাছে চিঠি লিখে পাঠালেন এ সময় দাওয়াত দিয়ে সে চিঠিটা কি চিঠিতে আছে বিসমিল্লাহ হিরুর রহমান মিন মুহাম্মদ রসুল ইহিরোম হাম্মদ রসুল পক্ষ থেকে এবং ফ্রম দোহাম্মদ রসুল অধিপতির কাছে মোহাম্মদ রসুল্লাহর পক্ষ থেকে এই চিঠি তারপর লাইন হচ্ছে সালাম আলাম হুদা যে হেদায়ত অনুসরণ করে তার প্রতি সালাম তারপরের লাইন আমি ইসলাম কবুল করে ফেলেন আপনাকে আল্লাহ তালা ডবল পুরস্কার দান করবেন এক পুরস্কার নিজে ইসলাম কবুল করার কারণে আরেক পুরস্কার হচ্ছে গোটা জাতি আপনার দিনকে কবুল করে ফেলবে তাদের সব পেয়ে যাবেন আর হতে পারে মরমানি যে ব্যক্তি পূর্ববর্তী নবীর উপরে ইমান এনেছে এনেছিল পরবর্তী নবী আসার খবর পেয়ে এই নবীর উপরেও ইমান আনে তাকে আল্লাহ তালা দুই নবীর উপর ইমান আনার জন্য ডবল সাব দান করবেন তুমি যেহেতু ঈশা আল্লাহ তোমার ইমান আছে বলে দাবি করো তার উম্মত হিসেবে তুমি নিজেকে মনে করো কাজেই তুমি যদি আমার এই আসির নবীর উম্মত হয়ে যাও তোমার কাছে আল্লাহর পক্ষ থেকে ডবল পুরস্কারের গ্যারান্টি আছে তারপরে তিনি আরো বললেন আলাইকা ইসমাল আরিসিম আর তুমি যদি উল্টো করে ফেলো যদি তুমি এই দাওয়াকে প্রত্যাখ্যান কর মুখ ফিরিয়ে নাও তাহলে তোমার দেখি তোমার জাতির তোমার প্রজাগুলো সবাই যখন কুফুরের দিকে আর আসবে না তোমার কারণে তাহলে তাদের সবাই গুণার দায়িত্ব আল্লাহ তোমার কাঁধে তুলে দেবেন সমপর গুণা তোমার বহন করতে হবে এর শেষে দিয়ে এই চিঠি শেষ কনক্লুড করলেন একটি আয়াত দিয়ে যে আয়াতটা আজকে আমাদের তা সির সে আয়াতটা তিনি ঢুকিয়ে দিলেন আয়াতটা হচ্ছে এই একটি বাক্য একমত হয়ে যাই যেটা আমাদের তোমাদের মধ্যে আমরা এক হতে পারি আল্লাহ না আবুদা ইহ আল্লাহ ছাড়া আমরা কারো ইবাদত করব না ওলা নুসরিক আল্লাহ সঙ্গে আমরা কাউকে শরিক বানাবো না ওলা আমরা একে অপরকে নিজেদের মধ্যে আল্লাহ ছাড়া কাউকে রবের আসনে বসাব না তাওয়াল্লাও মুসলিমুন। তারা যদি প্রত্যাখ্যান করে ফেরত চলে যায় তাহলে আপনি বলে দিন আপনারা বলে দিন যে তোমরা সাক্ষী থাকো আমরা আল্লাহর প্রতি আত্মসমর্পণ করলাম মুসলিম হয়ে গেলাম এই আয়াতটা ঢুকিয়ে দিলেন হেরাকাল চিঠি পড়ল পড়ার পরে তার মধ্যেও ওই যে আল্লাহ আল্লাহতালা হক চেনার মানুষের মধ্যে জন্মগতভাবে ন্যাচারালি মাদ্দা দিয়েছেন আর আহলে কিতাবের কিছু পড়াশোনা থাকলে বুঝতে পারে যে এটা তো হক কথা তো তার মধ্যে কিছু এইরকম ধারণা সৃষ্টি হলো কিন্তু সে আর একটু কনফার্ম হওয়ার জন্য। সে বলল যে এই যে নবী এসেছে নবীর এলাকা থেকে কোনো আরব দেশের লোকজন এই সিরিয়া আসছে আসছে কিনা এই মুহূর্তে খোঁজখবর না সিরিয়া তখন এই আরব দেশের এই অংশটা রোমান বাদশাহ কন্ট্রোলে ছিল তার দেশের অংশ ছিল তখন খোঁজ নিয়ে তার লোকেরা খবর পেল যে আবু লিডার এবং এই নবীর জ্ঞাতিগোষ্ঠীর লোক তার আত্মীয় ভালো করে চিনে ওই লোকের খবর নিয়ে আসলো বাদশাহ কাছে সম্রাট হেরাকিয়াসের কাছে সে বলে তাকে জলদি করে নিয়ে আসলো নিয়ে আসা হলো এসে তাকে ডাকলো এবং জিজ্ঞাসা করলো যে আমি তোমাকে কিছু এই নবী সম্পর্কে জানতে চাই তুমি একটা মিথ্যা কথা বলব যদি ধরা পড় মিথ্যা তোমার খবর আছে তখন অনেক প্রশ্ন করল সহিখারি তো লম্বা হাদিস এসেছে যে তার মা বাবা ছেলে কিনা এতিম হলো কিনা তারপরে তার বিভিন্ন লক্ষণ এরপরে তার যখন নবুয় আসলো কীরকম লোকেরা তার ইসলাম কবুল করে ধনী লোকেরা বেশি কবুল করে না নিচু পর্যায়ের গরিব লোকেরা বেশি কবুল করে আবার কবুল করে ফেরত চলে যায় নাকি আস্তে আস্তে বাড়ে সবগুলো যখন রিপোর্ট নিল নিয়ে এখন আবু সুফিয়ানকে আরো জিজ্ঞাসা করলো তার চরিত্র কি তার সম্পর্ক লোকদের ধারণা কি ইত্যাদি সবকিছুই সে এখন একটাও মিথ্যা বলতে পারছে না আবু সুফিয়ান বলে যে মিথ্যা বলার খুব মনে চাচ্ছিল কিন্তু কোনো সুযোগ পাচ্ছি না কোন দিয়ে ধরা পড়ে যাই তাছাড়া আমার সঙ্গে আমার সঙ্গীসাথী যারা আছে তারা জানে আমি তাদের সম্মানিত লিডার জাহিনীর জমানায়ও লিডারদের একটা কোয়ালিটি ছিল তাদের তারা মনে মিথ্যা বলে আমার লোকেরাই আমাকে সিসি করবে বা লিডার হয়েছে মিথ্যা কথা বলো আর আমাদের জমানায় মিথ্যা কথা লিডাররা কি তরিকায় বলে আপনি সত্যি কথাও এত শক্ত করে বলতে পারবেন না এমন পাকা পোক্ত মাশাল আবু সুফিয়ান বলে যে কোন চান্স পাচ্ছি না যে সব তো আমার যা জিজ্ঞাসা করে আমি অ্যান্সার করি সব পজিটিভ রিপোর্ট হয়ে যায় কি করি শুধু একটা প্রশ্নের মধ্যে একটু চেষ্টা করলাম যে একটু নেগেটিভ বলা যায় কিনা সেটা কোনটা বলে যে তার ধর্মের অনুসারীরা কি আসছে আছে একটু বাড়ে না কমে ইসলাম কবুল করে ফেরত যায় কিনা কেউ ইসলাম কবুল করে কেউ ফেরত গেছে কিনা ছেড়ে গেছে কিনা তার ধর্মটা বলে যে এইখানে একটু সুযোগ নিলাম শুধু কি বললাম বলতে না শুধু বললাম যে সোফা কেউ যায় না সামনের দিকের কথা বলা যায় না শুধু এতটুকু এর বাইরে আর কিছু বলতে পারলো না এতে বাচ্চা মনে পরিষ্কার ধারণা হয়ে গেলো কনফার্ম হয়ে গেলো যা সে জিজ্ঞাসা করেছে সবগুলো মিলে যায় তার কিতাবের কথা অনুযায়ী ইনি হচ্ছেন আখিরি জামানারী মোহাম্মদ রসুল তখন সে চিন্তা করল আমি যখন ইমান এনে ফেলি আমার কৌমের যারা লোকজন আছে খ্রিস্ট যারা যারা আলিমোলামা আছে এরা যদি আমার বিরুদ্ধে খেপে যায় তাহলে তো আমরা সাম্রাজ্য শেষ হয়ে যাবে তো তাদেরকে সহ কনভিন্স করে একসঙ্গে সেই ইসলাম কবুল করার সিদ্ধান্ত নিল তা এবং কনভিন্স করার জন্য সবাইকে ডাকল বড় বিশাল অ্যাসেম্বলি হল অথবা বিশাল গির্জা সবচেয়ে বড়টা সেখানে ডাকল বড় বড় আছে সবাইকে ডাকলো। দেখে সবগুলো মেইন যতগুলো দরজা আছে সবগুলো তালা বন্ধ করে দিল কেউ যেন যেতে না পারে এরপরে সে এসে এই নবী মোহাম্মদ সাল্লা সালামের চিঠিপত্র পড়ে শোনাল এবং আবু সুফিয়ানের কাহিনী সব পেশ করা হলো এবং কনফার্ম হয়ে গেলো এবং সে বলল যে দেখো যতটুকু তা করা সব করে মনে হলো আমরা যা পড়েছি কিতাবের মধ্যে সব কিছু এই ব্যক্তির উপরে একদম ঠিক মতো পাওয়া যাচ্ছে আর তিনি যে আখরিদমান রসুল এতে কোনো সন্দেহ হওয়ার কোনো কারণ নেই আসো আমরা আর ক্ষতিগ্রস্ত না হয়ে আমরা সবাই ইমান এনে সবাই মুসলিম হয়ে যাই আর এই নবীর অনুসরণ করে আমরা কামিয়াব হয়ে যাই এই কথা সুনার সঙ্গে সঙ্গে হইচই পড়ে গেল সর্বনাশ হয়ে গেছে দৌড় দিয়েছে কারণ বাচ্চা তো যদি আবার এখানে বাচ্চা তাদেরকে ধরে নিয়ে মারপিট শুরু করে বা হত্যা করা শুরু করে দেয় এই জন্য তারা কিছুতেই এটা মানবে না আর এখান থেকে তারা বেরিয়ে যাওয়ার জন্য জোর দিল দৌড় দিয়ে গিয়ে দেখে যে সবগুলা তালা বন্ধ বাইর হওয়ার কোনো উপায় নেই তখন সে বলে থাম দৌড় দিয়ে যাও কোথায় পুচ্ছতা যেতে পারবে না সে রাস্তা আগেই বন্ধ করে দিয়েছে বসো শোনো বসো বসো সবে বসো এখন সে চিন্তা করে দেখলো যে আমি তো টিপে দেখছি একটাও আমার কথা শুনবে না তো কাজে এখন আমি যদি ইসলাম কবুল করি সবগুলো আমার বিরুদ্ধে দুশ্মনী করবে বিদ্রোহ করবে এবং আমার যান নিয়ে টানাটানি হবে সাম্রাজ্য হারাতে হবে এখন তার এই দুনিয়ার আখেরাতের মধ্যে পরীক্ষায় পড়ে গেল এখন দুনিয়ার লোভ সামরাতে পারল না শেষ পর্যন্ত সে ভোল পাল্টে ফেললো। এবং কি বলল সোনা সোনা বস আসলে এই যে নবী নামে যিনি আবিষ্কার হয়েছেন তার ফেতনা তো চতুর্দিকে ছড়িয়ে পড়ছে আমি চিন্তা করে দেখলাম তোমাদেরকে একটু টিপে দেখি তোমরা মজবুত আস আমাদের দিনের উপরে না তোমরা আবার ওই ফেতনায় পরে যাও তোমাদেরকে পরীক্ষা করে দেখলাম এখন দেখলাম না তোমরা ঠিকই আছ কোনো চিন্তা করবো না আমি তোমাদের সঙ্গেই আছি নবী করিম সাল্লা চিঠিটা পড়ে শুনিয়েছিল এখন সে চিঠিটাকে তাদের সামনে ছিঁড়ে টুকরা টুকরা করে ফেললো এই খবর করে ছিঁড়ে ফেলে দিয়েছে তিনি বললেন যেভাবে সে আমার চিঠিকে টুকরা টুকরা করে ছিঁড়ে ফেলেছে আল্লাহ তালা তার সাম্রাজ্যকে টুকরা টুকরো করে ছিঁড়ে ফেলবে তাই হয়েছে এই রোমান সাজ্য সেই নিজেই তার জীবা অনেকটা হারাতে হয়েছে পরবর্তী পর্যায়ে কনস্টেন্টিনাপ ইস্তাম্বুলের বিজয়ের মাধ্যমে মুসলমানদের আল্লাহ পুরো রোমান সাম্রাজ্য দান করে দিয়েছেন তো ওই ছিল যে তোমরা যদি ফেরত চলে যাও জেনে বুঝে তাহলে সাক্ষী থাকো আমরা সবাই মুসলিম এরপরে আল্লাহ তালা ইসাদ করেন আহলে কিতাবকে আরো ডেকে বলছেন কেন ই করথচ তাওরাত এবং ইনজিল এই দুটো কিতাব তো ইব্রাহিম আল্লাহ ইসলামের অনেক পরে নাজিল হয়েছে আফালা তাকে তোমরা কিতাব বুঝো না তারা বলে যে ইব্রাহিম আলুদিরা বলে আমরা ইব্রাহিম আর খ্রিস্টান বলে না আমরা আর উভয় গ্রুপ একমত যে মোহাম্মদ সাল্লাম কখনই ইব্রাহিম আল্লাহামের অনুসারী না ওই ব্যাপারে আবার দুই জন একমত কিন্তু নিজেদের ব্যাপারে আবার মত আছে তো আল্লাহ তালা বলছেন দেখো তোমরা যে তোমরা খ্রিস্টান হলে ইঞ্জিল কিতাবের পরে ইসা আলাহিসামের পরে কত পরে এসেছিলেন ইব্রাহিম আলাহিসামের তোমরা যারা ইহুদি তাওরাতওয়ালা মুসা আলাহামের উন্মতের কারণে তোমরা তার উন্মত হয়েছে তার কিতাবের কারণে অথচ তার কত আগে ইব্রাহিম আলাহ সাল্লাম এসেছেন তাহলে কি করি বলো যে ইব্রাহিম আলাহিসাল্লাম তাওরাতের অনুসারী না ইঞ্জিলের অনুসারী এটা তো কোনো রকমই মিলেন না আফালা তো আসলুন তোমরা জ্ঞান খরচ করে দাবি করবে না মিথ্যা দাবি করা যেতে তোমাদের বিরুদ্ধে তো দলিল হয়ে যাচ্ছে মিথ্যা প্রমাণ করতে হলে তো একটা বুদ্ধি জ্ঞান খরাস করতে হবে হ্যাঁ কিছু কিছু বিষয়ে তোমরা ঝগড়া করতে এসেছি সেগুলা তোমাদের কিছু জানা আছে বলি মনে হয় তোমরা ইব্রাহিম আলাইসালাম সম্পর্কে কিছু জানো ইসা আল্লাহিসাম উসা আল্লাহ সাল্লাম সম্পর্কে কিছু কিছু জিনিস নিয়ে আসা কিছু তো তোমাদের জানা আছে কিন্তু এমন কিছু বিষয় নিয়ে তোমরা তর্ক করা যেগুলা তোমাদের মোটেই জানা নেই এগুলা এইরকম তর্ক বিতর্ক করা আর দাবি করা একান্ত বোকামি ছাড়া কিছু নয় অল্লাহ আলম আন্ত আল্লাহ তালা সব জানেন আসলে তোমরা তো কিছু জানো না আল্লাহ তালা যেগুলো বলেন এগুলো শুনো তোমরা খামাখা গায়ের জোরে তর্ক করোনা মিথ্যা কথা নিয়ে এসে তোমরা সত্যের সঙ্গে বিতর্ক করে সত্যকে মিস করো না কেন ইব্রাহিম কখনো ইব্রাহিম ইহুদিও ছিলেন না খ্রিস্টানও ছিলেন না তিনি কি ছিলেন মুসলিম এবং তিনি অন্তর্ভুক্ত কখনো ছিলেন না তিনি ছিলেন মুসলিম তো বুঝলাম আর হানিফ হানিফ অর্থ কি আই মত হানিফান শেরেখ থেকে সম্পূর্ণ মুক্ত তিনি হচ্ছেন হানিফ কি ইসলাম না চিনল সেরে করে না আরব দেশে এরকম কিছু লোক ছিল তারা হয়তো ইসলাম চিনে না কিভাবে আল্লাহর ইবাদত করতে পারে তাও জানে না কিন্তু কোনো মূর্তির পূজা করেনি অন্য কোনো কারো কাছে মাথা মতো করেনি কারো পূজা করেনি এদেরকে বলা হতো কি হানিফ এক বচন বহু বচন হোনাফা এরকম কিছু লোক আরব দেশে ছিল এমন কি ইসলাম জানার আগে কখনো কারো ইবাদত করেনি যেমন নবী মোহাম্মদ সাল্লাম নবুগত পাওয়ার আগে জানতেন কেমনি আল্লাহর এবাদাত করতে হবে জানতেন না তখনও তিনি যদিও আল্লাহর কাছে মুসলিম কিন্তু তিনি নিজে মুসলিম হিসাবে যে এবাদত করা লাগে এগুলো কিছুই জানেন না তখন তার পরিচয় ছিল কি হানিফ এরকম অনেক লোক ছিল আরব দেশে যারা কখনো সেরে করেনি তো ইব্রাহিম আল্লাহ সালাম হানিফ মানে কখনো সেরে করেননি আর তিনি হচ্ছেন মুসলিম এখন কেউ কেউ মুসলমানদের অনেকেই মনে করে মুসলিম তো হচ্ছে তাদের ইতিহাস মোহাম্মদ সাল্লা উন্মত হওয়ার কারণে হবে ইব্রাহিম হয় আসলে মুসলিম শব্দের অর্থ কি যারা আল্লাহর প্রতি আত্মসমর্পণ করে আল্লাহর প্রতি ইমান আনে আল্লাহকে রব হিসাবে কবুল করে লা লাহাই আল্লাহ বলে আল্লাহর কিতাবকে অনুসরণ করে তারা সবাই মুসলিম সেই হিসাবে আদম আলা সাল্লাম বলেন নুহা আল্লাহ সাল্লাম বলেন তাদের উম্মত বলেন ইব্রাহিম আলাহ সাল্লাম বলেন তাদের উম্মত বলেন সবাই কি মুসলিম তাহলে দুনিয়ার মধ্যে সমস্ত নবীরা মুসলিম সমস্ত নবীদের উম্মতরা মুসলিম তাহলে মুসলিমদের ইতিহাস মোহাম্মদ সাল্লাম থেকে শুরু হয় না সমস্ত নবীদের আদম আদমআ থেকে তাদের ইতিহাস শুরু হয়েছে তাহলে ইব্রাহিম আল্লাহ সাল্লাম হোসেন হানিফ শিরিক মুক্ত মুসলিম এবং তিনি কখনো শিরিক করেননি ওই লোকগুলাই তো মানুষদের মধ্যে সবচেয়ে উপযুক্ত ইব্রাহিম আল্লাহ সালামের সঙ্গে সম্পর্কিত হওয়ার জন্য যারা তাকে ঠিক মতো অনুসরণ করেছে ইব্রাহিম আলাহ সালামকে যারা অনুসরণ করে তারাই তাদের সঙ্গে তো ইব্রাহিম আলাহামের সম্পর্ক থাকবে যারা সেরে করে তারা কি করে সম্পর্ক আবিষ্কার করবে তো ইব্রাহিম আলাহালামকে অনুসরণ করেন হাদান হা এই নবী ইব্রাহিম আমানু আর যারা ইমান এনেছে এরাই আসল ইব্রাহিম তোমরা কে ইব্রাহিম না তোমরা ইব্রাহিম আল্লাহলামের ধর্মের উপরে আছ ইব্রাহিম আলাহ সালাম তোমাদের ধর্মের প্রতি ছিলেন এই কথাটা একান্ত মিথ্যা কথা ব নবী মোহাম্ম ইব্রাহিম আল্লাহ ধর্মের উপরে আছেন ইব্রাহিম আল্লাহাম প্রকৃত অনুসারী হচ্ছেন নবী মোহাম্মদ সাল্লাম এবং জানা তাকে অনুসরণ করে আর আল্লাহ তালা হচ্ছেন প্রকৃত মোমেনদের ওয়ালি প্রকৃত মোমেনদের আসল ওয়ালি হচ্ছেন আল্লাহ এখন এই দুনিয়ার ইহুদিন সবাই যখন মুসলমানদের বিরুদ্ধে চলে যায় আরব সমাজে নবী মোহাম্মদ সাল্লা এবং তার সঙ্গে অল্প কিছু লোক মাত্র ইসলাম ওয়ালা হয়ে গেল এটা বিরাট একটা চ্যালেঞ্জ হয়ে গেল আল্লাহ তালা মুসলমানদেরকে বলে দিলেন বিশেষ করে নাজরানের খ্রিস্টানরা যখন আসলো নবী সাল্লা অনেক আশাবাদী ছিলেন যে এরা যদি ইসলাম কবুল করে ফেলে এরা গিয়ে তাদের ব্যাসে গিয়ে খ্রিস্ট সম্প্রদায় পুরোটাকে দিন ইসলামে দাওয়াতার ইহুদিদের ব্যাপারে তিনি খুবই আশাবাদী ছিলেন তারা কিতাব থেকে চিনবে এই নবীর সমস্ত চিহ্নগুলো তারা কবুল করে ফেললে ওনার কাজটা ইজি হয়ে যাবে কিন্তু দুই গ্রুপই কি করল ওনার বিরুদ্ধে অবস্থান গ্রহণ করল এই আল্লাহ তালা সান্ত্বনা দিচ্ছেন আল্লাহ মমিনদের প্রকৃত ওয়ালি আর ওয়ালি শব্দের অর্থ সাহায্যকারী আল্লাহ আল্লাহ হচ্ছেন মমিনদের ওয়ালি একান্ত আপন জন সবচেয়ে বড় কল্যাণকামী এবং গুপকারী তিনি তাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসেন আর যারা মমেন হতে পারে না আল্লাহ তাদের সঙ্গে নেই তাদের পক্ষে নেই আল্লাহ তাল্লা তাদের বিপক্ষে চলে গেছেন তো মোমেনদের জন্য শান্ত যে আল্লাহ তাদের পক্ষে আছেন আল্লাহ রব আলমিন মোমেনদের পক্ষে আছেন আল্লাহ আলিউল্লা দিন আয়মান এরপরে আল্লাহ তালা আরো বলেন আহলে কিতাবের একটি দল তারা শুধুমাত্র তোমাদের দিনকে প্রত্যাখ্যানই করল না আরো এক কদম বেড়ে গিয়ে তারা চাইল যে তোমাদেরকে যদি পারে কোনো তরীকায় গোমরা করা যায় কিনা আর এই গোমরা করার জন্য তারা অনেক ষড়যন্ত্র করলো মোদিনায় মোনাফেক হয়ে গেল কেউ কেউ করে ফেললো গিয়ে মুসলমানদের মধ্যে সৃষ্টি করার কাজ করা শুরু করে দিল চান্স পেলেই নবী করিমসাল বিরুদ্ধে খোঁচা দিয়ে এখানে সেখানে কথা ছড়িয়ে দেয় এবং সকালে ইসলাম কবুল করে বিকালে মোরতাদ হয়ে যায় মানুষকে কনফিউজ করতে আমরা ঢুকে দেখলাম এই দিনটা আসলে ঠিক না পরের আয়াত আসবে এখনো আছে মুসলমানদের বিরুদ্ধে লেগে আছে কিছু অনেক দুঃশনা যারা দেখল যে শুধুমাত্র যুদ্ধের ময়দানে তাদেরকে রক্তাক্ত করে তাদেরকে হত্যা করে শুধু শেষ করলে হবে না তাদের দিনের মধ্যে কনফিউশন সৃষ্টি করে তাদের মধ্যে কিভাবে ফিটনা সৃষ্টি করা যায় মুসলমানদেরকে মুসলমানদের বিরুদ্ধে লাগিয়ে দেওয়া যায় এরকম তারা শুরু করে দিল কাজ বিভিন্ন তরিকা বিভিন্ন ফেরকা বের করা এমন কিছু বাতিল ফেরকা আছে মুসলমানদের মধ্যে ঢুকিয়ে দিয়েছে ইসলামের নামে তারা নিজেদেরকে দাবি করে আসলে মুসলমান নয় বিভিন্ন বাতিল ফেরকা আছে তা আল্লাহ বলেন তোমরা সাবধানে থেকো তবে এতে না হয় তাদের ক্ষতি তাদের ক্ষতি তাদের তো দেখা যায় রমরমা ব্যবসা ঠিকই আছে আরে দুনিয়া রমরমা ব্যবসা তো চলবে আখেরাতের লালবাতি বাঁচছে কিনা জ্বলছে কিনা আখেরাত শেষ মুসলমানদের দুঃশনী করতে গিয়ে আখরাতে তার জাহান নামের নিশ্চয়তা কনফার্ম করেই তারপরে যেতে হবে এবং যে কাফের শুধু কাফের থাকল ইসলামের জন্য এত দুশ্মনের চিন্তা করে না তার শাস্তি যতটুকুন হবে যে কাফের শুধু ইসলাম কবুল করে না তা নয় ইসলামের বিরুদ্ধে সারাদিন রাত তার ষড়যন্ত্র তার শাস্তিটা কি ওই লোকের মতো সমান হবে এই জন্য আল্লাহ তালা বলছেন ওমাই ইনফুসমাই শরুণ আসলে এই গোমরা করণের কাজ ক্ষতি করার কাজ তার নিজের বেশি করে অথচ তারা সেটা বুঝে না তুম আল্লাহ তালা আরো বলছেন যে হে আহলে কিতাবের লোকেরা কেন জেনে শুনে দেখে আখেরি নবীকে দেখতে পারো অনেক আলামত দেখতে পাচ্ছ অনেক মর্যাদা দেখতে পাচ্ছ ওহিনাজিল হওয়া দেখতে পাচ্ছ তা সাধন তোমরা দেখো দেখে শুনে কি করে তোমরা কুহরি কর্লা বলেছেন শুধু হিংসা বিদ্বেষ মুসলমানদের বিরুদ্ধে তাদের সারা দিন রা মিডিয়া এত যুদ্ধ করে কেন মুসলমানদের বিরুদ্ধে কেন হিংসা বিদ্বেষ কি করছে মুসলমান এত ক্ষতি কি করলো মুসলমান মানে যেন সাপের বাচ্চা হয়ে গেছে দেখছেন তো বাচ্চাগুলো এত দুশন বল কিতাব ইলেমাতাল বেসু নাল হাক্কাবিল হাক্কা বা তুমি তালামুন হে কিতাবালারা কেন হক আর মধ্যে সৃষ্টি সৃষ্টি সুবা করে বাতিল আর তোমরা জেনে শুনে হককে লুকিয়ে রাখো আখির নবী সম্পর্কে জিজ্ঞাসা করলে বলো যে না উনি না তাওরাত কিতাবে ওনার কথা আসে নাই ইঞ্জিলে ওনার কথা বলে নাই লুকিয়ে ফেল জেনে শুনে তাদের মধ্যে এক লোক বলে আরেক বুদ্ধি করা ইসলামকে কে ক্ষতিগ্রস্ত করার জন্য মুসলমানদের মধ্যে কনফিউশন সৃষ্টি করার জন্য কিছু লোক সকালের দিকে ইমান আনো আর বিকালে মোরতাদ হয়ে যাও বলো যে দেখলাম সকালে ইমান আল্লাহাম নামাজও পড়লাম দেখি যে না আসল জিনিস ঠিক না আমাদের কাছে আল্লাহমিয়ার যে আশা করা যাবে অনেক মুসলমান আমাদের দিনের মধ্যে চলে আসবে আর খবরদার খবরদার তোমরা কেউ ইমান এন না বিশ্বাস করোনা সবকিছু শুধুমাত্র যারা তোমাদের দিনকে অনুসরণ করে ইহুদিদের দিন বা খ্রিস্টানদের দিন এদের কথা ছাড়া আর কারো কান দিও না মুসলমানকে দাবাদি কাজ করতে আসলে খবরদার কনভিনসড হয়ে যেও না খবরদার মজবুত থাকো তোমাদের দিনের উপরে এগুলা তারা এই ষড়যন্ত্রের কাজ অপপ্রচারের কাজ পরিকল্পনা তারা করতে থাকলো আল্লাহ বলে দিচ্ছেন তোমাদেরকে দেওয়া হয় যা কিছু তোমাদেরকে দেওয়া হয়েছে সেটাও দেওয়া হয় আল্লাহর কাছ থেকেই আসে অথবা তোমাদের বিরুদ্ধে আল্লাহর কাছে ফরিয়াদ করি বসবে এই অবস্থা সৃষ্টি হওয়ার যেন না হয় তোমরা সাবধান থাকো কারণ তোমরা যদি আমাদের এই কথা তাদেরকে বলে দাও তাহলে তারা আমাদের বিরুদ্ধে সাক্ষী হয়ে যাবে যাই হোক এই আয়াতার তাফসির আমরা আগামী সপ্তাহে আরেকটু বিস্তারিত করবো এখানে আরেকটু লম্বা কথা আছে